ক্যাসেটটিতে যারা কণ্ঠ দিয়েছে সাইদুর রহমান সাইদ, হাসান মোহসিন তাজুল ইসলাম আসাদ আসাদুজ্জামান শিবলি বাইজিদ হোসেন ও আবদুল্লাল মামুন সার্বিক দিক নিদর্শনায় ও উপস্থাপনায় গোফরান ফরিদিন ক্যাসেটটির ব্যবস্থাপনায় আছে সুরে তান ইসলামী সাংস্কৃতিক পরিষদ আল্লাহ হাফেজ